পৃথিবীতে অন কত রহস্য জীবনে কত রোমাঞ্চ আসছে সে আসছে রবিবার রাত দশটায়কলের আগে এসে উপস্থিত হয়েছি আর বাকি যারা যার জেলাম জেলাম সময় আসবেন নিশ্চয়ই রবিবার রাত দশটা এই তো সময় নেশ্বরে ঢুকে পড়ার সেই যেমন কথা তেমনি কাজ মানে আমার তো আসার কথাই এসেও গেছি দেখো রহস্য রোমাঞ্চ সিরিজ আসছে সে আসছে দেখতে দেখতে তোমাদের সকলের ভালোবাসায় শুভকামনায় বেশ জমে উঠেছে এটা বুঝতেই পারছি সেই ভালোবাসার একটা প্রতিদান বলতে পারো আজকের এই এপিসোড আজ রহস্যের কেন্দ্রে যিনি তার জীবনের পদে পদে ছড়িয়ে আছে রহস্য এমন একজন মানুষ যার আবির্ভাব আছে তিরও ভাব নেই যাকে ঘিরে আজও বহু মানুষের প্রত্যাশা আসছেন তিনি আসছেন আর কয়েক ঘণ্টা পেরোলেই তাঁর জন্মদিন তেইশে জানুয়ারি একশো পনেরোতম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অমর দেশনায়ক শৈলেশ দে নারায়ণ সন্দাল আর বনফুলের কাহিনী আশ্রয় করে অনেক অজানা তথ্যে উজ্জ্বল নেতাজি জীবনের কিছু চিরশাশ্বত রহস্য নিয়ে আসছে সে আসছে আজকের এপিসোড আসবে কি আর ফিরে শতকের শেষ ভাগে আমার পিতা জানকীনাথ বসু বাংলাদেশ ছেড়ে ওড়িশায় গিয়ে আইনজীবী হিসেবে কটক শহরে বসবাস করতে শুরু করেন এই কটকে 18৯৭ সাতানব্বই সালের তেইশে জানুয়ারি শনিবার আমার জন্ম আমার পিতা ছিলেন মহিনগরের বসু পরিবারের ছেলে আর মা প্রভাবতী দেবী হাটখোলা দত্ত পরিবারের মেয়ে আমি পিতামাতার নবম সন্তান এবং ষষ্ঠ পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই অবিস্মরণীয় দিন রাত একটা বেজে পঁচিশ মিনিট গোটা রোড এলেন জনমানব নেই নেই গোলাহ শুধু দূর আকাশে তারা জ্বলছে মিটিমিটি করে আস্তে আস্তে উঠে দাঁড়ালেন সুভাষ এবার বেরিয়ে পড়তে হবে আর সময় নেই কিন্তু এই কোন সুভাষ বিরাট বলিষ্ঠকায় এক পাঠান যুবকের আড়ালে এতদিনকার চেনা সুভাষ যেন নিঃশেষে হারিয়ে গেছে মনে হয় এ ভিন্ন যায় এবার যেতে হবে সুভাষকে এই বাড়ি এই মৃত্তিকা তার কত প্রিয় কত দিবারাত্রির স্মৃতি জড়ানো এই ঘর জীবনের মধুগন্ধে ভরা দিনগুলো যেখানে কেটেছে তাকে ছেড়ে আজ তাকে চলে যেতে হবে এক ল্যাপার তারপরে সুভাষ নিঃশব্দে নিচে নেমে গেলেন কোন দিকে বৃকপাত না করে পেছনে দেখাবার সময় এখন নয় সামনে কঠিন কঠোর সংগ্রামের দিন সেই সংগ্রামী এখন তার জীবনে একমাত্র সত্য একমাত্র রাত্রের নিস্তব্ধতা কাটিয়ে সহস একটা প্রাইভেট গাড়ি তীব্র বেগে ছুটে বেরিয়ে গেল আটত্রিশ বাই এলগিন রোডের বাড়ি থেকে একটু একটু করে ছোট হতে হতে গাড়িটা একসময় মিলিয়ে গেল কুয়াশাচ্ছন্ন গাঢ় ও অন্ধকারের আড়ালে আর তাকে দেখা গেল না রাত একটা বেজে পঁয়ত্রিশ মিনিট পদঘাট জনমানব শূন্য প্রানের কোনো স্পন্দনই নজরে পড়ে না আশপাশে শুধু দূরে অক্টার্লনে মনুমেন্ট রহরির মতো দাঁড়িয়ে আছে নিঃস্পন্দ্র দুটি রোগ গাড়িতে গাড়ির চালক আর সুভাষ দুজনেই নিঃশব্দ নিশ্চুপ সব কথা সব উত্তরী বুঝি হারিয়ে গেছে মৌন বেলু বালি উত্তরপাড়া চন্দনগর শক্ত হাতে স্টিয়ারিং চেপে বসে আছেন গাড়ির চালকটি মাথার উপর কর্তব্যের গুরুভার সুভাষ শুধু তার রাঙা কাকুই নন ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি নির্যাতিত মানুষের আশা এড়িয়ে যে করে হোক তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতেই হবে ভেতরে সুভাষ আজ বোঝা চোখের কিনারে ঢেউ ঘিরে যায় ছবির পর ছবি স্বপ্নের পর স্বপ্ন ভবিষ্যৎ কর্মজীবনের এক উজ্জ্বল স্বপ্ন ভারতের সেনাবাহিনী বৃন্দ চলেছে আমরা চাই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এক এক করে ভেঙে পড়ছে সাম্রাজ্যবাদী শক্তির শব্দ ঘাটে ধসে পড়ছে তাদের দম্ভ ও স্পর্ধার প্রতীক ইউনিয়ন চ্যাক তার পরিবর্তে লালকেল্ল্লার শীর্ষে পথ পথ করে উঠছে স্বাধীন ভারতের তেরাঙ্গা জাতীয় পতাকা অজ্ঞাতেই বুঝে এক জ্যোতির্ময় পুরুষের ছবি ভেসে উঠে চোখের সমস্ত দৃষ্টি জুড়ে বিবেকানন্দ বীরেশ্বর বিবেকানন্দ মুক্তি দাও স্বামীজি শক্তি দাও এই গুরুদায়িত্ব হাসি মুখে বইবার মতো শক্তি দাও আশীর্বাদ করো চাক ব্যান্ডের শক্তিগড় বর্ধমান আসেনসোল বরাকর ব্রিজ সহসা কি দেখে সজাগ হয়ে উঠলেন গাড়ির চালক সঙ্গে অন্ধকার ফিকে হয়ে আসছে একটু একটু করে আর দিন ভোর হবার আগেই নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে যতই পাঠানের ছদ্মবেশ থাক না কেন সুভাষ সুভাষী অসাধারণ তার ব্যক্তিত্ব অতুলনীয় তার রূপ ওই ভুবন ঘোরানো রূপ কি শুধুমাত্র গোঁপ দাঁড়িয়ে দিয়ে ঢাকা যায় নাকি তা সম্ভব অবশেষে গাড়ি এসে একটা বাংলো বাড়ির সামনে আজকের মতো যাত্রা বিরতি আবার যাত্রা শুরু হবে সূর্য অস্ত যাবার পরে সুভাষের ঠাই হলো বাইরের ঘরে এমনকি খাবার দাবারের ব্যবস্থাও ওই একই হবে উপায় কি কলৈবা ইন্স্যুরেন্স কোম্পানির একজন শিক্ষিত এজেন্ট ইংরেজিতে বেশিরভাগই ইন্সেন্স সংক্রান্ত ব্যাপার নিয়ে বাংলা ভর্তি বয় বাবুরচির দল কার মনে কি আছে কে বলতে পারে সুতরাং সাবধানতার দরকার আছে এক পাশে উঁচু পাহাড়ে সারি নিচ দিয়েছে প্রাইভেট গাড়ি ভেতরে মোট চারজন যাত্রী তাদের মধ্যে একজন মহিলা হাওড়া থেকে আগত দিল্লি কালকা মেলে তখন অনেকটা দেরি মনে হয় আরো ঘন্টা অপেক্ষা করতে হবে ঘুমন্ত গোমু জংশনটা জেগে উঠল সিগনাল ডাউন গাড়ি সময় হয়েছে এরই মধ্যে আস্তে আস্তে এবার সুভাষকে বিদায় নিতে বিদায় দিতে নেমেষে প্রস্তুত নিলেন সুভাষ এদিক ভালো করে দেখে নিয়ে পরক্ষণেই তিনি গাড়ি থেকে নেমে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন দৃঢ় পদক্ষেপে বিদায় এবার তোমরা ফিরে যাও রাত্রির অন্ধকারে তিনটি প্রাণী অসাড় নিষ্কন্ধ হয়ে তাকিয়ে রইলেন দূরে অপশ্রীয়মান কত গ্রীষ্ম কত বসন্ত বেলা কত কন্যা হাসির মালা গাঁথা দিন সব ফেলে भारत स्वाधीनतार्वन के्याग रुद्र सन्यासी चोखे जल खेले तुम्हारा पथ के पिचिल तुलब ना तुम जाओ तुम्हारे जथ शुभ हो फिर एसो व्रत सांगे स्वाधीन भारत फिर विजयद्र हिमाचल एक विस्तृत आघाते स्त हो गोटा भारतवर्ष सुभाष निखोज কি করে সম্ভব হলো এটা পরপর কয়েকটা মামলা ঝুলছে সুভাষের নামে অবিলম্বে কোর্টে হাজির না হলেই নয় কিন্তু কোথায় সুভাষ আশ্চর্য কোথাও সে নেই করে হয়েছে। কিন্তু সন্ধান মেলেনি। সাদা পোশাকে মোট বাষট্টি জন গোয়েন্দা কর্মচারীকে নিযুক্ত রাখা হয়েছিল তার গতিবিধি লক্ষ্য করার জন্য তাদের নজর এড়িয়ে কি করে তার পক্ষে অন্যত্র চলে যাওয়া সম্ভব হলো এ যে অভাবনীয় অকল্পনীয় অবিশ্বাস্য খবর শুনে সঙ্গে সঙ্গে তার পাঠালেন কবিগুরু রবীন্দ্রনাথ তার পাঠালেন গান্ধীজি কোথায় গেল সুভাষ চিন্তিত আছি সত্তর তার খবর জানা কি জবাব দেবেন মেজদা শরৎবাবু বলার আছেই বা কি সুবিজে তাঁর বড় আদরের বড় গর্বের ব্যথা বেদনায় বুকটা ভেঙে গুঁড়িয়ে যেতে চাইলেও আজ তাকে মুখের হাসি জিয়ে রাখতে হবে সর্বক্ষণ তাই সবকিছু জেনেও বৃহত্তর স্বার্থের খাতিরে তাকে বলতে হলো অন্য কথা সাধুত্যাগ করাতা পাঞ্জাবের সর্দার শার্দুল সিং কবি শের মুখে উহবাবু নিশ্চয়ই উপযুক্ত গুরুর সন্ধানেই গৃহত্যাগ করেছেন এমনি একটা আভাসই তিনি আমাকে দিয়েছিলেন কিছুদিন আগে পয়লা নম্বর শত্রু সুভাষ বোস পালিয়েছে প্রতিটি ঘাটের ওপর কড়া নজর রাখো কোন রকমই যেন সে গড় পেরিয়ে যেতে না পারে দিল্লি বোম্বেচিং করে বিদেশি জাহাজ কন্দ করে অনুসন্ধান করো প্রত্যেকটা নৌকর নজর রাখো যে করে হোক তার নাগাল পাওয়া যাবে না তুমি অন্যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ করার চাইতে বড় অপরাধ আর নেই মনে রেখো জীবনকে পরিপূর্ণভাবে ভাবে পেতে হলে জীবনের বিনিময়ে তা পেতে হবে মনে রেখো সমস্ত ক্ষয়ক্ষতিকে স্বীকার করে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে অবিরাম নিজেকে মোটামুটি বুদ্ধিমান বলেই আমি চিরদিন মনে করে এসেছি অনেকে আমাকে অনেক গালাগাল দিয়েছে সামনে এবং আড়ালে কিন্তু বোকা গাধা কেউ কখনো বলেনি জীবনে একবার আমাকে গাধা বলেছিল একজন বুঝলে বেশ কায়দা করে ঘুরিয়ে বলেছিল কথার প্যাঁচে চল্লিশ সালের ডিসেম্বর মাস ব্রিটিশ জেরে আটকা পড়ে আছে ইউরোপে তখন ঘোর যুদ্ধ চলছে অস্ট্রিয়া আর চেকোস্লোভাকিয়া মুছে গেছে ইউরোপের ম্যাপ থেকে পোল্যান্ডের আধখানা কেড়ে দিল হিটলার বাকি আধখানা রাশিয়া বুড়ো ব্রিটিশ সিংহ তবু বসে আছে তার খাঁচার ভেতর বেরিয়ে আসতে সাহস পাচ্ছে না আমি বেশ বুঝতে পারছি এই হচ্ছে ভারতবর্ষের শেষ সুযোগ ওই মাহেন্দ্রক্ষণে আমার জেলের মধ্যে পচে মূল্যে চলবে না বেরিয়ে আমাকে আসতেই হবে শুধু ব্রিটিশের জেল থেকেই নয় ভারতবর্ষের বাইরে চলে যেতে হবে কি করা যায় কি করা যায় কোনো উপায় দেখতে না পেয়ে আমি আমরণ অনশনের সংকল্প ঘোষণা করলাম আমি দেখতে চেয়েছিলাম যুদ্ধের সেই পরিস্থিতিতে चिठीखाना हाथी सोजा चले बो प्रश्न मिस्टर बोली মরা সিংহের চেয়ে একটা জ্যান্ত গাধারও বাজার দর চিঠিখানা পাঠাবার আগে কথাটা না হয় নিরিবিলিতে একটু ভেবে দেখবেন আপনি কি জানেন যে একটা জ্যান্ত গাধা আপনার জেল কম্পাউন্ডে ঢুকে পড়লে যত সহজে সেটাকে আপনি খেদিয়ে দিতে পারবেন অত সহজে একটা মরা সিংহের মৃতদেহ কিন্তু আপনি পাচার করতে পারবেন না চিঠিখানা পাঠাবার আগে আপনিও বরং নিরিবিলিতে এ কথাটা একটু ভেবে দেখবেন সিঙ্গাপুর অটোমোবাইলসকে অর্ডার দেয়া হয়েছে খবর পেয়ে এবার দরবার করতে এলেন স্বয়ং ব্রিজলাল জয়সাল নেতাজি কষ্টই বিরক্ত হয়েছিলেন ব্রিজরাল আমাদের ফান্ডে কত টাকা দিয়েছে এখনো কিছু দেয়নি স্যার ও আচ্ছা ওকে আমার সঙ্গে দেখা করতে বলো করার আগেই নেতাজি বলে উঠলেন আপনি নিজে থেকেই আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন শুনে সুখী হলাম এই তো আমি চাই আমি কেন আপনাদের কাছে চাইব দান যা দেবেন তা আপনারা নিজে থেকেই এসে দিয়ে যাবেন আপনি সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনী तो तो अपनी तो आदर्श स्थापन करा शर्त तो दान निशर्त अपे लक्ष लक्ष कोटी कोटी टाकन कर दिए तो दान दीना दबी कर हजार हजार भारतीय मंदिर पद धुली दें टा तोड़ा तुरे दिए हई ना ब्रजर कथा ठीक हल ना मंदिर पदधूलि देव कि ভক্তদের পদধুলি নিজেই তুলে নেব মাথায় আপনি শুনে থাকবেন সুযোগ পেলেই আমি মিশনে গিয়ে শ্রীরামকৃষ্ণ করে আসি সে সব করি ব্যক্তিগতভাবে। ফৌজের হিসেবে কোনো সম্প্রদায়ের মন্দিরে যাওয়াটা আমার উচিত হবে না কেন কেন নেতাজি আপনি তো হিন্দু না সুভাষ বোস হিন্দু নেতাজি শুধুমাত্র ভারতীয় তবে আপনি সুভাষ বোষ হিসেবেই যাবেন যাবো सम्बोधन दीबें किा नेत पर ब्रिजराजी नेत हिस তাহলে আমার সমস্ত সহকারীরা যাবেন আমার সঙ্গে তাদের মধ্যে শিখ আছেন খ্রিস্টান আছেন অনেক মুসলমানও আছেন এরা সবাই আমার সম ধর্মী এরা সবাই ভারতীয় এদের সকলকে যদি মন্দির চত্বরে প্রবেশ করতে দেন তবেই যেতে রাজি কি? পারবেন একেবারে নিভে গেলেন বিজয়াল জাসমান দুশো বছরের পুরাতন পীঠস্থান হিন্দু ছাড়া মন্দিরের বাইরের ফটক দিয়ে কেউ কখনো মাথা পর্যন্ত গলায়নি একমাত্র জানাবেন আচ্ছা শুন মাথা নিচু করে উঠে গিয়েছিলেন ব্রেজলাল জয়সওয়াল স্যার এই শর্তে ওরা কিছুতেই রাজি হতে পারবে না স্যার দেখা যাক बस कैक लक्ष टी आश्चर्य पर दिन ही आरोप फिर इलें ब्रिजराज चेट्ट संगे मंदिर कमिटी और तरफ थे हाथ दुटी जोर ब्रिजराजी ब मंदिर कमिटी तरफ़ीचना नेतरा मंदिर अधिष्ठात्री देवी चोसलमान खीचान मेर सेवक नेतरा फूल दिए मा के अर्घ्य दी ওরা বুকের রক্ত দিয়ে মায়ের পূজা করছেন ওরা আরো আরো বড় জাতের ভক্ত বিখ্যাত ছেটটিয়ারের মন্দির সেখানে বিশাল সমাবেশ মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়েছিল যেন ভারত শখ হুন্দল পাঠান মোগল যে আসে আসুক নেতাজি প্রায় একশো জন স্থানীয় অনুচর মুসলমান, শিখ খ্রিস্টান মন্দির দারে উপনীত হতেই হলুদের সাজে সুন্দর ভাবে সেজেছে মেয়েরা সার দিয়ে দাঁড়িয়ে আছে আর ফুল হাতে পথের উপর পাথরের বিচিত্র আলপনা আঁকা নেতাজি যে দিয়ে এগিয়েলেন ফুল ছিটোতে ছিটোতে আগে আগে গেল মেয়েরা প্রভেসদারের কাছে বিপরীত দিক থেকে অগ্রসর হইল একটি মেয়ে অপরূপ সুন্দরী তার হাতে একটি থালা। প্রত্যেকের কপালে একটি করে চন্দনের তিলক দিয়ে সে আমাদের বরণ করে নিল নেজাজি তার সহকর্মীদের নিয়ে উন্মুক্ত প্রাঙ্গণ অতিক্রম করে এগিয়ে গেলেন অন্তরালের দিকে শরীর ধাপের পাশে খুলে রাখলেন তার টপ দেখা দেখি নগ্নপদ হলেন নিষ্ঠাবান খ্রিস্টান আয়ার এবং শাহনওয়াজ জামান কিয়ানি আর হবিবার রহমান খালি পায়ে সকলে উঠে এলেন অন্তরালের বারান্দায় সকলে যুক্ত কর হোম শেষ হয়েছিল প্রধান পুরোহিত নিষ্ঠাবান ব্রাহ্মণ ওই পাঁচজনের ললা টে দিলেন ওম শেখার জয় তিলক দেখা দেখাদেখে ওরাও চারজনে যুক্ত করে নমস্কার করলেন পুরোহিত একে একে পাঁচজনেরই হাতে দিলেন নৈবেদ্য আর প্রসাদী পুল ধনি উঠল হর হর মহাদেও নয় আল্লাহ আকবর নয় ধনী উঠল জয় হিন উদাত্ত কণ্ঠে নেতাজি বক্তৃতা দিলেন মন্দির চত্বরে স্তব্ধ হয়ে শুনল সবাই ভারত মায়ের সন্তান আমরা আমাদের ধর্ম আলাদা হতে পারে সেই মা আর শৃঙ্খলিতা দুশো বছর ধরে আমাদের মাকে বন্দি করে রেখেছে বিদেশি বনিয়ার চা আমরা সব ভাই মিলে প্রতিজ্ঞা করেছি সেই মাকে কে শৃঙ্খল তুমি হিন্দু আমি মুসলমান তুমি শিখ আমি খ্রিস্টান তাতে কি কেউ কারো ধর্মে আমরা হাত দেবো না আমাদের মাতৃমুক্তি কোন অন্তরায় হবে না আমাদের পুকার হবে বক্তৃতা শেষে মন্দির কমিটি তরফ থেকে ব্রিজলাল জয়সার সমর্পণ করলেন একটি চেক তাতে আছে শিখ খ্রিস্টানের প্রতিক এক সারিতে পাঁচটি শূন্য যেন ওই পাঁচটি ধর্ম তাদের পৃথক সত্তা তাদের পারস্পরিক বিরোধকে মিলিয়ে দিয়ে छाय पृथक सत्कार शून्य व्यंजना दाड़ी चिन्ह डॉलर भारतवर्ष ভগবানের বড় আদরের স্থান এই মহাদেশে লোকশিক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে অবতার রূপে জন্মগ্রহণ করে পাপকৃষ্টা ধরণীকে পবিত্রা করেছেন এবং প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে ধর্মের ও সত্যের বীজ রোপণ করে গিয়েছেন ভগবান মানব দেহ ধারণ করে নিজের অংশাবতার রূপে অনেক দেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু এতবার তিনি কোনো দেশে জন্মগ্রহণ করেননি তাই বলি আমাদের জন্মভূমি ভারত মাতা ভগবানের বড় আদরের দেশ তুমি শুনছ নাইনটি ওয়ান রহস্য ফ্রেন্স Oh. <sweak> मनी मालाओ तो गाते मणिगान फुल आज बजारे जेमन तेम कला तो दे चल रहा এখন কাকে কাকে খবরটা বলবো এত বড় ব্যাপার চাপা দেওয়া তাছাড়া মেয়েদের কাউকে খবর দেওয়া ঠিক হবে কি আমার বোন অঞ্জলি কিংবা মনের বোন মুকুলকে অনায়াসে সঙ্গে নেওয়া যায় কিন্তু ভয় হচ্ছে দুজনের কারোরই তো পেটে একটা কথাও থাকে না অঞ্জলিটা পুরো করছে আর পরামর্শ না করে কিছুই ঠিক করা যাবে না অথচ হাতের সময় এত কম তাড়াতাড়ি করে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লো মনির বাড়ির উদ্দেশ্যে কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় মনির বাড়িতে গিয়ে দেখো মনি নেই এই ভয়টাই পাচ্ছিল তিনি মণি ক্লাসের সবচেয়ে ভালো ছেলে প্রায় প্রতি বিষয়ে সে প্রথম হয় গ্র্যান্ড টোটালে তো বটেই সব মাস্টারমশাইরাই মণিকে খুব ভালোবাসেন থার্ড মাস্টারমশাই আর ফোর্থ মাস্টারমশাই তাকে বিনা পয়সায় পড়ান দারুণ রেজাল্ট করে মনি স্কুলের সম্মান বাড়াবেই এ বিশ্বাস প্রায় সব মাস্টারমশাইয়ের সময়ের সুযোগ মতো মাস্টারমশাইরা মনিকে বাড়িতে ডেকে নেন্টারমশাই তাকে অঙ্ক করেন দাদা তো বাড়িতে নেই থার্ড মাস্টারমশাই এর কাছে গেছে কেন এই অসময় কি দরকার মুকুল ও লেখাপড়ায় বেশ ভালো তবে স্বভাবে একটু গোছের। কি গো কি দরকার তুই কি? একটা বেলফুলের মালা গেঁথে দিতে পারিস কেন গো বেলফুলের মালা নিয়ে কি করবে এখন বিয়ে নাকি বেলফুলে চাই চুই কি রজনীগন্ধা হলে চলবে না উ না বিয়ে নয় অন্য দরকার আছে কী দরকার বলো না বাপরে বাপ তুই পারবি কিনা বল পারবো কিন্তু মালা নিয়ে কি করবে তা আগে বলতে হবে নইলে আচ্ছা আচ্ছা সে যখন মালা নেব তখন বলবো। তুই তাহলে গেথে রাখিস আমি ঘুরে আসছি কতক্ষণ পরে আসবে এই ঘন্টাখানেক পরে আমি যাচ্ছি এখন মনির কাছে থার্ড মাস্টার মশাইয়ের বাড়ি হ্যাঁ আমরা দুজনেই আসবো এক ঘন্টা পর মালাটা কিন্তু গেথে রাখিস বুঝলি দেখি কি হলো আবার তুমি একটু মাকে বলে যাও না গো তা না হলে মা আমাকে পর গাছ থেকে ফুল তুলতে দেবে না কেন সন্ধের পর গাছ থেকে ফুল তুললে কি হয় মা বলেছে সন্ধের পর গাছেরা ঘুমোয় যে তাকে সামলাতে হবে এখন মুকুলের মা রান্নাঘরে ছিলেন রাতের খাবারের জোগাড় যন্ত্র করছিলেন সরাসরি সেইখানে গিয়ে হাজির হলো তিনু ও মা মুকুলকে একটু বলো না বেলপুলের একটা মানে বদলে দিয়েছে আজকালকার ছেলেমেয়েরা তবু ওই ভীষণ শব্দটার জন্যই আগ্রহী হলেন তিনি কি এমন ভীষণ দরকার হলো এখন শুনি আমি বলবো কালকে বলবো কেন কাল কেন এখন নয় কেন যার জন্য আচ্ছা মালাটা তো আগে গাথা হোক কিন্তু রাতের বেলা যে ফুল গাছে হাত দিতে নেই বাবা রাতে যে গাছেরা সব হয় ও কাকিমা কাকিমা গো রাতির তো আমরাও কিন্তু খুব খুব খুব দরকার হলে তুমি কি আমাদের মুকুলের মা হাসি মুখে রইলেন ফেললে দেখছি এ ঠিক পরেই তিনু যা করলে তাতে কাবু হয়ে পড়তে হলো মুকুলের মাকে তিনু আপদার মাখা গলায় বলে উঠলো ও সব কিছু শুনবো না কাকিমা মালা একটা চাই চাই আজ রাতেই রাতে না আমাদের সববার আমি যে আচ্ছা বেশ আমি বলছি মুকুলকে গেঁথে রাখুক একটা মালা তুই বাবা যাবার সময় মুকুলকে একটু ডেকে দিয়ে যাতুনি ডাকছি কাকিমা এত জ্বালাস না তোরা মুকুল মুকুল থার্ড মাস্টামশাইয়ের বাড়ির কাছাকাছি গিয়েই দেখতে পেল থার্ড মাস্টার মণিকে পড়াচ্ছে মণি পেন্সিল হাতে করে একটা খাতার দিকে চেয়ে ভুরু কুঁচকে বসে আছে তিনুর মনে খুব শক্ত কোন অঙ্ক দিয়েছেন থার্ড মাস্টরমশাই ও ভুরু কুঁচকে চেয়ে আছেন মণির দিকে পরিবেশটা তিনুর মোটেই অনুকূল বলে মনে হল না এই অবস্থায় ও ঘরের ঢোকা আর বাঘের মুখে পড়া একই জিনিস কে জানে হয়তো তাকে দেখলেই এক্ষুনি বসিয়ে দেবেন অঙ্ক কষতে থার্ড মাস্টারমশাই বলবেন মনে এটা না তিনু। দেখো দেখি তুমি পারো কিনা মনি যে অঙ্ক পারছে না তিনু সে অঙ্ক নিশ্চয়ই পারবে না মাঝখান থেকে সময় নষ্ট হয়ে যাবে খানিকটা হঠাৎই একটা কথা তিনি মাথায় খেলে গেল থার্ড মাস্টারমশাইকে ব্যাপারটা বললে কেমন হয় নতুন ইন্সপেক্টরের ভাইপো সম্প্রতি বিএবিটি পাশ করেছে তাকে তিনি বসাতে চান থার্ড মাস্টারমশাইয়ের জায়গায় তাই আজকাল তিনি নানা অছিলায় থার্ড মাস্টারমশাই খুঁদ ধরছেন গতবার ইসেতে থার্ড মাস্টারমশাইকে অত্যন্ত অপমানে করে গেছেন ক্লাসের সব ছেলের সামনে থার্ড মাস্টারমশাই এই অশিষ্ট ব্যবহারের প্রতিবাদ করে অপরোদার কাছে চিঠিও লিখেছেন কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না তার দরখাস্তে জবাবটা পর্যন্ত আসেনি আজও সব নাকি মুখ শুকাশুঁকি আছে অপরোদার নাকি সবাই অবাঙালি বাঙালিদের কোনো নালিশী কেউ শুনতে চান না তার নিচের লোকেরা মিনিস্টারের আত্মীয় কেউ শেডিউল কাস্ট কেউ বড় বলে ভাগ প্রমোশন পেয়ে যাচ্ছে কিন্তু তার বাবার চাকরিতে উন্নতি হচ্ছে না কে জানে ওকে বললে উনি হয়তো কিছু ব্যবস্থা করে দিতে পারবেন হঠাৎ এখানে কি ব্যাপার আপনার আর মনের সঙ্গে একটু কথা আছে স্যার প্রাইভেট কথা কি কথা চুপ করে দাঁড়িয়ে গেল তিনু তার প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল এই বুঝি উঠবেন। কিন্তু না করলেন না বলছো তুমি তিন অবিশ্বাস অথচ এ কথা বিশ্বাস করার জন্য শুধু আমরা নয় खुब जरूरी दिल्ली रूट गाड़ी खुब बोक जाना बेस আর কাউকে বলো তুমি আমি আর মনি কথা শুধু মালার কথা খুব ভালো করেছো শোনো একটা নাগাদ বাড়ি থেকে বেরোবো তুমি ওই সময় মনিকে নিয়ে আমার বাড়ি চলে এসো কেমন ঠিক আছে স্যার আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল স্টেশনের কাছেই একটা বহুকালের মন্দির সেই মন্দিরের চূড়ার উপর দপদপ করে জ্বলছিল একটা বড় নক্ষত্র অন্ধকারে মনে হচ্ছিল যেন কোনো বিরাট পুরুষ এসে দাঁড়িয়ে আছেন তার গগনস্পর্শী ললাটে যেন পরানো রয়েছে এক রহস্যময় অদৃশ্য মুকুট আর সেই মুকুটের মধ্যমণি যেন ওই নক্ষত্র মণি থার্ডমাস্টর সঙ্গে নিয়ে যখন স্টেশনে এসে পৌঁছল তখন বড় ঘুড়িতে কাঁটায় কাঁটায় রাত একটা মনির হাতে একটা মালা মুকুল সত্যি বেশ চমৎকার করে গেঁথে দিয়েছিল মালাটি তিনুর হাতে একটা রোল করা কাগজ স্টেশনে তেমন লোকজনও নেই ফাঁকা ফাঁকা হতে পারে জংশন স্টেশন তবু মফস্বরের স্টেশনে লোক থাকেও না বিশেষ করে এত রাত্রে স্টেশনের বাবুরা শুধু জেগে কাজ করছেন যে যান নিজেদের অফিসে মাথার পাগড়ি খুলে সেগুলোকে বালিশ করে একধারে শুয়ে ঘুমোচ্ছে তিনু আর মনি। এগিয়ে গেল ওয়েটিং রুমের দিকে সঙ্গে থার্ড মাস্টার মশাই ওয়েটিং রুমেই তাঁর থাকবার কথা তেনুকে সেই কথাই বলেছিলেন তিনি দরজাটা আলতো করে ভাগ করে তিনি উকি দিয়ে দেখল রুমে। প্রথমে কাউকেই দেখতে পেল না চেয়ার বেঞ্চি সব খালি তারপর হঠাৎ দেখল একেবারে কোণের দিকে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে তিনি আস্তে আস্তে মাস্টমশাই আর মনিকে নিয়ে ঘরে ঢুকে তার পায়ে হাত দিতেই তিনি তাড়াতাড়ি উঠে বসলেন সেই বিস্ময়ে তারপর ওটা কি মালা আপনার জন্যই এনেছি আর এই যে আমার বন্ধু মণি ওর বোন মুকুল ওদের বাগান থেকে ফুল তুলে নিজে হাতে গেঁথে দিয়েছে মনিও প্রণাম করলে তিনি হাসি মুখে প্রতি নমস্কার করলেন আর কিছু বললেন না তিনি তখন তার হাতে রোল করে মুড়ে রাখা দেখা পাব তা আমাদের সুদূরতম কল্পনারও অতীত ছিল আপনি যে এখনো জীবিত আছেন কথা আমাদের দেশের অনেকেই বিশ্বাস করেন আমরাও করি আজ তার চাক্ষুষ প্রমাণ পেয়ে কৃতার্থ হলাম আজ বাংলাদেশের বড় দুর্দিন স্বাধীনতা দেবার হাহাকারে চতুর্দিক পরিপূর্ণ কিন্তু যারা আজ স্বাধীনতার সিংহাসনে তাদের কানে হাহাকার প্রবেশ করে না উপরন্তু তাদের ব্যবহার দেখে মনে হয় যে বাঙালিরা যেন দেশের কেউ নয় বাঙালিরা যেন স্বাধীনতার জন্য কিচ্ছু করেনি যা করেছে সব অবাঙালিরা চাকরির ক্ষেত্রেও বাঙালি স্থান নেই অন্যায়ভাবে অত্যাচার করে তাদের সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে আমার বাবা কখনো ঘুষ নিতেন না এই জন্যই তার প্রমোশন হয় না প্রমোশন হয়েছে মিনিস্টারের এক ভাইপোর অপরাল্লাদের ইচ্ছে কর্মচারীরা সব ঘুষ তারপর টাকাটা সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া হোক আমার বাবা তা করতে রাজি হননি বলে তার ওপর সবাই চটা সর্বত্রই এই রাষ্ট্রভাষার নামে জোর করে হিন্দি আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে আমাদের স্কুলে নতুন যে অবাঙালি হেডমাস্টার এসেছেন তিনি নিজের বাড়িতে তাসের আড্ডা বসিয়ে চুয়ো খেলেন আমাদের থার্ড মাস্টার মশাই সে আড্ডায় যান না বলে হেডমাস্টার তার ওপর অপ্রসন্ন নানা ছুতোয় ওর নামে অভিযোগ করেন উপরওয়ালার কাছে বাংলাদেশে যেসব নতুন নতুন স্বাধীনতার এ সময় আপনি এমনভাবে ভাবে আত্মগোপন করে আছেন কেন ভাস্কর দীপ্তিতে আবার আত্মপ্রকাশ করুন আপনাকে পুরো ভাগে রেখে আবার আমরা জয়যাত্রায় অগ্রসর হই যে অখণ্ড অমলান পক্ষপাতহীন স্বাধীনতার স্বপ্ন দেখে বাঙালির ছেলে মেয়েরা দলে আত্মহুতি দিয়েছিল সে স্বাধীনতা আমরা পাইনি। আমাদের ঠকিয়ে ধাপ্পা দিয়ে একদল হস্তগত করেছে আদর্শবাদী বাঙালিদের তারা নিষ্পৃষ্ট করে মেরে ফেলতে চায় এ বিষয়ে তারা ইংরেজদের চেয়েও নিষ্ঠুর হে নেতাজি আপনি আবার আত্মপ্রকাশ করুন আপনি এখুনি আমাদের অনুমতি দিন আমরা দামামা বাজিয়ে প্রচার করি আপনার আবির্ভাবের কথা জেগে উঠুক নব স্বাধীনতার গলা হঠাৎ কাঁপতে লাগলো চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো তিনি থেমে গেল অভিনন্দন পত্রে একটু লেখা ছিল সেটুকু আর পড়তে পারলেন गोरार दिखाई शेषे दिखा तुम तुम जा नामे नाना रकमाय अनाचार अबिचार अत्याचार चल तुम्हारे दिखे तीनुटा दिक आदे दोषा कू बड़ी তোমরা একবারও বড়ই যে তোমরা দুর্বল বলেই নানা রকম মারাত্মক অভিচার অত্যাচারকে মুখ বুঝে মেনে নিচ্ছ প্রতিবাদ করবার সাহস তোমাদের নেই তোমাদের নৈতিক চরিত্র নেই একতা নেই গুণীকে শ্রদ্ধা করবার ইচ্ছে নেই ক্ষমতা নেই तुम्हारा सबाजे निजे प्रधान चाहो एक जुन जो नेता मुखबुझे अनुसरण कर दुर्दशा तो हम तुम्हारा आगे मानुषर मत मानूष हिदाय चरित्रे निजे योग्यता प्रमाण करोम दुख खुजे আমাকে তোমরা এখন তোমাদের মধ্যে আত্মপ্রকাশ করতে বলছো যদি আত্মপ্রকাশ করি তাহলে এর একটি মাত্র ফলই হবে দলাত আমি যখন তোমাদের মধ্যে ছিলাম তখন আমাকে কেন্দ্র করে যে কি কুৎসিত দলাদলি হয়েছিল তোমরা যখন বড় হয়ে দেশের রাজনৈতিক ইতিহাস পড়বে তখন তা বুঝতে পারবে তাই আমি এখন তোমাদের মধ্যে আসতে ইতস্তত করছি আমি বুঝতে পাচ্ছি আমার আদর্শকে রূপ দেবার মতো যথেষ্ট লোক নেই দেশে তোমরা বড় হয়ে উপযুক্ত হয়ে আমাকে ডাক দেবে তোমাদের কাছে তোমরা নিজেদের তৈরি করো সেটাই এখন তোমাদের সবচাইতে বড় কাজ দিকে ট্রেনের তোর আর বেশি সময় নেই আজ তাহলে তোমরা এসো তোমরা সত্যি সত্যি যেদিন বড় হবে সেদিন তোমাদের মহত্বের আকর্ষণে আমি আসব আবার আসব তোমাদের কাছে এবারে আমি তোমাদের মাস্টামশাইয়ের সঙ্গে একটু একা আলাদা কথা বলব তোমরা দুজনে একটু প্ল্যাটফর্মের উপরে বাইরে গিয়ে দাঁড়াও তিনু আর মণি চলে গেল তখন তিনি থার্ড মাস্টার মশাইয়ের দিকে চেয়ে বললেন আমি আমি নেতাজি নই কি বলছেন স্যার না না না স্যার আমরা আপনাকে চিনতে পেরেছি তিনুর মুখে শুনেই প্রথমে আমারও বিশ্বাস হয়নি স্যার বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি নেতাজি নই नेताजी संगे चेहर अद्भुत सदृश्य आज अनेताजी लोक भूल संगे संगे तरफ भेंगे दी कीन मनी मत किशोर याल नेत घर दाड़ा तक तभी भूल भांगे दीना আপনার ছাত্র দুটিকে যা বললাম তাদেরও তাই বলিমশাই আপনিও যেন ওদের ভুল ভাঙিয়ে দেবেন না নেতাজিকে ফিরে পাবার আশায় তারা নিজেদের ভালো করে গড়ে তুলুক আপনারা তাদের সে গঠনে সহায়তা করুন থার্ড মাস্টার মশাই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন এবার আমি চলি নিজের ছোট পুঁথিটা নিয়ে বেরিয়ে গেলেন তিনি বেরোয়ার আগে মাথায় একটা টুপি পড়লেন আর মুখের নিচের দিকটা গায়ের চাদরের গলার কাজটা একটু ওপরের দিকে টেনে নিলেন যাতে তার মুখটা বাইরে কেউ দেখতে না পায় 9.9 Friends FM <laughs> Shun Show Rohus <laughs> Show 91.9 Friends FM A নির্দিষ্ট পরিসরের জীবন যান অবিনস্বর কেমন করে এও এক অপার রহস্য আসবে কি আর ফিরে এই এপিসোডে আজ আমার সঙ্গে ছিল দীপায়ন আর অঙ্কিতা তিনু আর মুকুল হয়ে আর ছিল কাকিমা মানে কাকলি ঘোষাল আর রকম মিউজিক আর সাউন্ডেক্টস দিয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত